খাবলি হদি মহমদনসহ সুবাহান ও তালা আমর সফতীন তার গরম মিলিত ওয়ার দান হর্ষেন সেই মনিবের দরবারে শুক্রিয়া আদা করি আলহামদুলিল্লাহ সালাত এবং সালাম মানবতার মুক্তি দুধ সর্বশেষ নবী নবী মাহমদ সাল্লাই সাল্লামের ওপর রাহমত এবং করুণাবর শীত হোক সাহাবাইকার মুস্তাহিদিন কে পর্যন্ত যারাদিনে হকের ওপরে পুঁজি থাকবে তাদের সম্মানিত উপস্থিতি আজকে আমরা সংক্ষিপ্তভাবে যে বিষয়টা আলোচনা কর্ম সেই বিষয়টাই লোকিয়া যে রুখিয়া হিসাবে তাবিজের ব্যবহার এর আগে আমরা জানা দরকার যে রকিয়াটাকে তা রকিয়া হইলে গিয়া একটা চিকিৎসা ব্যবস্থা যে মানুষ যখন অসুস্থ হয় অসুস্থ হইলে চিকিৎসার জন্য অনেকগুলা ব্যবস্থা আছে শরিয়ার ইসলামী শরিয়া মতে একটা চিকিৎসা পদ্ধতি আছে যেটার খাওয়া হয় রকিয়া রোকিয়ার মাধ্যমে জিন জাদু বদনজর সাফে কাটা এবং বিভিন্ন ফোকামাকড় ইত্যাদিতে আক্রান্ত ব্যক্তির চিকিৎসা করা হয় রোকিয়া দুই ধরনের আছে একটাই লেগিয়া রোকিয়া সেরিয়া আর একটাই রকিয়া শিরকিয়া। সিরকিয়া রোকিয়া সেরিয়া হয়ে লোগিয়া যেটা শরীয় সম্মতভাবে চিকিৎসা করা হয় আর রোকিয়া সিরকিয়া লোকগিয়া যেটাই লেগিয়া সিরকি চিকিৎসা সিরকের মাধ্যমে চিকিৎসা করা হয় রকিয়া সেরিয়া হইলিয়া আল্লাহর নাম গুনাবলী আল্লাহ কোরআন করিমার আয়াত দিয়া হাদিসে বর্ণিত দোয়া এবং বিভিন্ন জিকিরোর মাধ্যমে যে চিকিৎসা করা হয় সেটার খাওয়া হয় রকিয়া সেরিয়া আর রক্ষিয়া সিরকিয়া হয়ে লুগিয়া জিনোর মাধ্যমে পূজ্য দেবতার মাধ্যমে মূর্তি প্রতিমার মাধ্যমে ফেরস্তার হাসাদ আশ্রয় প্রার্থনার মাধ্যমে নবী এবং সালেহীন মৃত ব্যক্তিদের আশ্রয় প্রার্থনা তথা গায়েরুল্লার আশ্রয় প্রার্থনার মাধ্যমে যে চিকিৎসা করা হয় সেটার খাওয়া হয় দোহাই দিয়ে চিকিৎসা করা হয় সেটারে খাওয়া হয় শিরকিয়া। সিরকিয়া রকিয়া সেরিয়ার ফলাফল আপনি ফাইতে যে কোনো মানুষের রোকিয়া সেরিয়া তাকিয়া বেনিফিটেড যে তার নিয়তটা বিশুদ্ধ হইতে এবং আল্লাহর উপরে পূর্ণ আস্থা এবং বিশ্বাস থাকতে হইব কারণ আল্লা সারা আমরা দোহাই কেছেন যে আজহিবিল বাস রব্বা নাস আশফি আন্তঃ ইফা ইল্লা শিফা আইল্লা তুমি লাগে শিফা দান খারি এবং তুমি ছাড়া আর কেউ শিফা দেওয়ার কেউ নাই তো রকিয়া সম্পর্কে আমরা আরও খুব বহলা আছে আমরা আজকে সংক্ষিপ্তভাবে আপনি যেটা কই আর যে রকিয়া শরিয়া যখন করা হয় রকিয়া সেরিয়া দুইভাবে করা যায় একটাই লোকি শরিয়া সেরিয়া এলিয়া নিজে নিজের রক্ষিয়া করা আর একটাই লোকি রাখি দিয়া রাখি মানে রুকিয়া যারে দিয়ে রক্ষা করা হয় রাকিরে দিয়ে রোকিয়া খরানির মাধ্যমে রোকিয়ার চিকিৎসা করা হয় একটা হয়েলে গিয়ে সেল্ফ রুকিয়া নিজের রুকিয়া আর একটা হয়ে লোকিয়া রাঁকির মাধ্যমে রকিয়া খরানি সাধারণত রকিয়ার মাধ্যমে যেসব চিকিৎসা করা হয় কারণ আজকে আমরা আলোচ্য বিষয় তাবিজ যে তাবিজ যেসব কারণে ইউজ করা হয় ওইগুলা কারণে ওইগুলার মাঝে মাঝে যে কারণগুলা উল্লেখযোগ্য কারণ যেগুলোর মাধ্যমে রোকিয়া দিকে চিকিৎসা করা হয় তার মাঝে ওই লোকিয়া স্বামী অমিল স্বামী এবং স্ত্রী দুইজন দুইজনের জাগাত খুব বালা স্বামীর মানুষের স্বামীর মেয়ের পক্ষের মানুষ কইরা যে আমরা দামান বা জামাই খুব বালা আবার ছেলের পক্ষের মানুষে কইরা যে আমরা ফুয়ার বউ খুব বলা বা আমরার বউ গড়ার বউ খুব লক্ষ্মী বালা কিন্তু দেখা যায় যে তারা একজন আর মধ্যে মিল নাই বা অনেক বিচ্ছেদ পর্যন্ত ঘটে আর চিকিৎসা করা হয় আর একটা আর একটা সেটা হইলো গিয়ে আসক্তিকারী জাদু যেমন আমরা সাধারণত একটা পুরুষ এবং একটা মহিলা যদি বা একটা ছেলে এবং একটা মেয়ে যদি ভালোবাসার সম্পর্ক থাকে তাহলে আমরা একটারে খারাপ চোখে দেখি আমরা হয়তো ছেলে এবং মেয়েরে আমরা এর দ্বার দোষী সাব্যস্ত করি কিন্তু আমরা যখন রোগী আর পেশেন্ট হিসেবে ডিল করি তখন আমরা একটার আগে চেক করি অ্যাসেসমেন্ট করি যে এটা কীটা যে কোনো জাদু বা কোনো টুটকা বা কিচ্ছুর মাধ্যমে এটা করা হয়েছে নি তারা একজন একজনের মাঝে আসক্ত করি দেওয়া হয়েছে কিনা না আমরা এইটা এই বাসে করি তারপরে আমরা দোষী সাব্যস্ত করি যে এটা কি তার অভ্যাসগত কারণে হয়েছে না এটা তার আসক্তিকারী জাদু কারণে ওইটা হয়েছে তারপরে আরও এ ধরনের রোগ করা হয় যেমন ফাগল খড়ি দেওয়া হয় মানুষের জাদুর মাধ্যমে তারপরে ডিপ্রেশনের দাগে মানুষ একাকৃতরে পছন্দ করে এ ধরনের জাদু আছে আমরা জাদুলেও আমরা জুম্মার খোদবা আছে আপনারা যদি আমরা ইউটিউবের মাঝে সার্চ করেন আমরা চ্যানেল ইনশাল্লাহ এই বিষয়ে দেখতে পারবো আমরা সেই কুদবা বিস্তারিত আলোচনা করছি যে জাদু খত ধরনের হয় এবং এগুলার মাধ্যমে মানুষ কিলা হয়। মানুষের চির রোগী বানাই রাখা দেওয়া হয় যেমন একটা অসুস্থ এই অসুখের এই অসুস্থতার কিতা নাই কোনো চিকিৎসা নেই সাধারণত আমরা দেশ মানুষ কিতা করেন পয়লা রোগী হইলে ডাক্তার কাছাত ডাক্তার যেন ফেল মারি দেন তখন মানুষের লেগা যায় কোনো কারো কোনো হুজুরের কাজাত ও কিন্তু যে একজন মুসলিম ব্যক্তি যখনও কোনো ব্যক্তি অসুস্থ হইব সাথে সাথে সে দুইটা চিকিৎসা করবো একটা হইলে কি রুকিয়া সেরিয়া আর সাথে সাথে সে ডাক্তার বা আধুনিক চিকিৎসার চিকিৎসা নিতে পারে কারণ আমরা দেখি রসুদ সাল্লা সাল্লাম তা একটা ফুকায় খাবার দিছিল ফুকায় খাবার দিয়ে রসল্লাহিসে তাইন দুইটা চিকিৎসা একই লগে করছেন কইসেন লবণ মিশ্রিত ফানি আনবার লাগিয়া লবণ মিশ্রিত ফানি ফুকায় যেন খামর মারছে আর এটা গোষ্টি আসলা আর তাই সাথে সাথে ফুঁও মানে তাই অ্যান্টি বেকটেরিয়াল জিনিস টানযোগ্য যেটা আছে তাই একটা ব্যবহার করছেন যে যে এইখানে খামর মারছে তার বিষাক্ততা যে এটা নষ্ট করবার লাগে তাই লবণ মিশ্রিত ফানি দিস আর লেগে তাইন ফুকও দিছেন তারপরে যেসব রোগের চিকিৎসা করা হয় তার মাঝে আরেকটা হইলে গিয়ে ইসতেহাজা মহিলাদের জরায়ু থাকিয়া দীর্ঘ সময়ের রক্ত প্রবাহিত হয় বা স্রাব নিশ্চিত হয় সেটারও সেটার এই চিকিৎসা রক্ষিয়ার মাধ্যমে করা সম্ভব তারপরে রক্ষিয়ার মাধ্যমে অনেক সময় কী করা হয় ব্রণও নষ্ট করিয়ে দেওয়া হয় যে কোনো মানুষের তার বংশ বংশ পরাক্রম যাতে না হইতে পারে জাদু নিয়োগ জাদুর মাধ্যমে ঝিন্ডে নিয়োগ করিয়া দেখা যায় মহিলা ফেটো বাচ্চাইসে তারপরে এক মাস দুই মাস পরে হঠাৎ করে নষ্ট হয়ে গেছে অথবা দেখা যাইব যে বাচ্চা ও আর অর না এই ধরনের বন্ধাত্ম এটা বন্ধাত্মারেলি হইতে পারে সৃষ্টিগতভাবে হইতে পারে আরো টাইল গিয়া যে এইভাবে জাদুর মাধ্যমে মানুষের মানে বন্ধাত্ম করিয় রাখা হইতে পারে বিবাহে বাধা অনেক সময় দেখা যায় যে মেয়ে পক্ষ বিয়া করতো স্যার মেয়েরা বিয়া দিতো স্যার কিন্তু ছেলে যতটা প্রস্তাবনা হয় তার ফাইলা তার ভালো থাকে তারপরে দেখা যায় হঠাৎ করিয়া উইদাউট রিজন কোন কারণ ছাড়াই কীতে হয়ে যায় তিনি নাকি দুইটা থাকতে পারে মেয়ের লোকের কোনো খারু সম্পর্ক থাকতে পারে রিলেশন হন্তা গিয়া হয়তো কোনো ইনফরমেশন পাইয়া বাধা দিতে পারে আবার একটা পারে যে এটা কোনো জাদু করা হয়েছে বা এ ধরনের কোনো জিনিস করিয়া তারকিতা করা হয়েছে বিবাহ বাধা সৃষ্টি করা হয়েছে তারপরে এ ধরনের আরও কিছু রোগও আছে যে অসুবিধাগুলো আছে যেগুলো চিকিৎসার ক্ষমে করা হয় যেমন স্বামী স্ত্রী সহবাসী অপারব যেটা আমরা দেখি অসুস্থ সাল্লাহ আলাইসাল্লাম কানটা যখন করা হয়েছিল যে আয়সারদি আল্লাহ না সহিউল বুখারের বর্ণার মধ্যে আইস যে আয়সারদি আল্লাহনাখরা রসিস্লাম আমার হাসাত আইতা কিন্তু তাই সহবাস করতে অপারক ওই জিতা স্বামী স্ত্রীর সহবাসে অপারগ বা যৌন ক্ষমতা লোভ পাওয়া দ্রুতবীর জপাত এ ধরনের এই ধরনের বিষয়গুলাও চিকিৎসা রকিয়া সরিয়ার মাধ্যমে করা সম্ভব যদি এটা রুকিয়া শরিয়া সংক্রান্ত বিষয়ে হইয়া থাকে এটা যে আর কোনো মেডিকেল কারণ বা ফিজিক্যাল কোনো কারণে যদি না হইয়া থাকে তাহলে এটা কারণ এটা বিশেষজ্ঞ রাখির কাজে গেলে যিনি রক্ষিয়া করেন তার কাজ গেলে তাই অ্যাসেসমেন্টের মাধ্যমে তাই বার করিয়া আনা সম্ভব যে এই রোগটা কোন কারণে হইছে তখন সেই ক্ষেত্রে তাই চিকিৎসা দিতে পারবা তারপরে আরও জিনিস অল যেমন বদনজর বদনজরে আক্রান্ত হইয়া মানুষ মৃত্যুবরণ করে রয়েছে সুসল্লা ইসলামে কইছেন আমার উন্মত হল অধিকাংশ লোকের মৃত্যু হইব বদনজরের কারণে তাহলে বদনজোর এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় যেটার কারণে মানুষের আধুনিক ওলামারা খুশি যে মানুষের জন্ডিস জয়, মানুষের ডায়াবেটিস হয় মানুষের ক্যান্সার পর্যন্ত হয় বদনজরের কারণে তারপরে জিনে আক্রান্ত জিনে যদি কোনো মানুষের ধরে জিনে সাধারণত দুই তিন কারণে ধরতে পারে সাধারণত এটা এলিয়া জিন রে কেউ আঘাত করছে এর জিনের রূপে কিছু ফালা মারি দিছে অথবা জিনের কেউ ফাঁসি সার দিছে বা কিছু ছাড়ছে জিনে আঘাতপ্রাপ্ত হইয়া মানুষের জিনে ধরতে পারে অথবা জিনে ধরে গিয়া সে হে জিনে ভালোবাসিয়া কোনো মানুষের হে ভালো কোনো মহিলার ভালো অথবা পুরুষের ভালো তার পারে অথবা পারে যে কেউ জিনরে দরাইয়া দিছে তার এক্ষেত্রে এই বিষয়গুলার চিকিৎসা রক্ষিয়া শরিয়ার মাধ্যমে সম্ভব তারপরে রুকিয়া সরিয়ার মাধ্যমে বদনজোর যাতে না হয় সেটা প্রতিরোধ করা সম্ভব বদনজড় যাতে আক্রান্ত না হয় সেটা প্রতিরোধ করা সম্ভব এবং আমরা দেশও অনেক মানুষে ব্যবহার করে যে শরীর বন্ধ করবার লাগিয়া কিছু তাবিজ ব্যবহার করে বাকিও দেখা যায় যে বালি বন্ধ করবার লাগিয়া কিছু জিনিস সকল ব্যবহার করে এই ক্ষেত্রেও শরীয়তসম্মতভাবে করা যায় এবং শরীয়ত বিবর্জিতভাবে করা যায় আমরা একটু আগে আপনার কইছি যে রকিয়াই লোকি দুই ধরনের একটার লোক রুকিয়া সিঁড়িয়া সিরকিয়া রকিয়া সেরিয়ায় যেমন খামে আইব রকিয়া সিরকিয়ায় এইভাবে অনুরূপভাবে খামোয়ায় আপনি কইতে পারেন যে সিরকিয়ায় খামে আইলা যেমন একজন ব্যক্তি হালাল রুজি করলে তার হালাল রুজিও জেলা তার সংসার চলে তার সামাজিকতা চলে হালাল রুজিতেও চলে হারাম রুজিতেও চলে দুটো দিয়েও তার চলে কিন্তু একটা হারাম আর একটা হালাল ঠিক অনুরূপভাবে সেও যদি সিরকি রকিয়া ব্যবহার করে তাহলে সে এর উপকৃত হইব আর যদি সরিয়া সম্মতভাবে রকিয়া ব্যবহার করে সেতেও উপকৃত হইব কিন্তু একজন ইমানদার ব্যক্তি তার ইমানরে রক্ষা করবার লাগিয়া সে রকিয়া সরিয়া ব্যবহার করব রকিয়া সিরকিয়া থেকে বাঁচিয়া থাকবো কারণ আল্লাহ সুহানো হি ফাতাম হিল জানা যে সিরক করব তার লাগে আর লাগিয়ে যান বেহ থারাম হয়ে সম্মানিত বিষয়ে আপনাদের সাথে শেয়ার করলাম আমরা সমাজে রক্ষিয়ার চিকিৎসা করতে গেলে এই ধরনের বিষয়গুলার চিকিৎসা করতে গেলে সাধারণত আপনারা যে চিকিৎসা দেওয়া হইব এর মাঝে উল্লেখযোগ্য যে চিকিৎসা হইল গিয়ে সেটা হইল দেওয়া হয় যে কোনো হুজুর হাজার যজ্ঞা যে কোনো তৎ বিড়ালে হাজার যজ্ঞ তাই না আপনারা গীতা করবা আরো কিছু দিতে কিন্তু এর মাঝে উল্লেখযোগ্য একটা বিষয় লোক তাবিজ দিন আমরা সংক্ষিপ্তভাবে এই জুম্মার খুদ্ যে বিষয়টা নিয়ে আলোচনা করবো যে রক্ষী আর চিকিৎসার ক্ষেত্রে তাবিজের ব্যবহার আল্লাহ সুবাহিমর ছয় নম্বর সুরাসুল্লা আল সুরাহ সতেরো নম্বর আয়তো আল্লাহ সুবাহ আল্লাহ কৈছেন আর যদি আল্লাহ তোমার কোনো কষ্ট দেন তা তিনি বেদিত সেটা দূর করার রাখেও নাই আর যদি তাই কল্যাণ করেন তাহলে তাই সর্ব এই বিষয়ে সর্বময় ক্ষমতার অধিকারী ও হু আল্লাহ কুল্লি সইন কাদির আল্লাহ সুবাহ সুর আনুল করিম অন্যত্র সুরা মায়দা ফাঁস নম্বর সুরার তেইশ নম্বর আয়ত আল্লা সুবহান যে মোমিনরা শুধুমাত্র আল্লাহর উপরে ভরসা করে তাকে এবং সুরা ইব্রাহিম চোদ্দ নম্বর সুরার এগারো নম্বর আয়ত আল্লাহ সুবহান ও তাল্লাহ কইসেন যে মুমিনদের উচিত ঐলকে আল্লাহর ওপরে ভরসা করা এজন এজন আমরা মুমিন ব্যক্তি হিসাবে আল্লাহরুফে ভরসা করতাম এবং আল্লাহ রুফে ভরসার পাশাপাশি আমরা চিকিৎসা পদ্ধতি গ্রহণ করতে পারি রসদ সাল্লা আলি সাল্লামে কেছেন যে প্রত্যেকটা রোগের চিকিৎসা আছে এতে আপনি চিকিৎসা ব্যবস্থা গড়ার গ্রহণ করা আল্লাহ রুফরে ভরসার কিতা নাই বিপরীত নাই কিন্তু যখন আপনি সম্মত চিকিৎসা ব্যবহার করতেইব হইব সরিয়ার সাথে যেটা বিরোধ এই কোনো এইভাবে এই ধরনের কোনো চিকিৎসা ব্যবস্থা গ্রহণ করা আল্লাহর উপরে তাওয়গুলোর বিপরীত হইব এতে আমরা আল্লাহ রুফের মোমিন ব্যক্তি হিসাবে আমরা আল্লাহ রুফের তকুল করা উচিত সম্মানিত উপস্থিতি আমরা দেখি যে রসদ সাল্লাহ আলাইসাল্লাম তা কি হাদিস বর্ণিত আহমদ ইমাম হাকিম এটা বন্যা করছেন ইমাম ইবনে মাজারে বন্যা করছেন যে ইমরান বিন হুসাইন রাদি আল্লাহ থেকে বর্ণিত একদিন এক ব্যক্তির আত সুড়ি পিন্দ দেখলাম আমরা কিতাবিন্দি বালা সুড়ি তারপরে কিতাব সৌদি আরব থেকে আনোয়ী বিভিন্ন ছুরি ব্যবহার করেন তো ও একটা চুরি একটা এক ব্যক্তির আতে দেখিয়া কইলা এটা কিতা সেটাই ওয়াহেনা ওয়াহেনা লগিয়া এক প্রকার হাড্ডি দিয়া তৈরি করা একটা তাবিজোর লাগান একটা জিনিস তখন তাইনুটে কইলা এটা কুলিয়া ফেলাও সুসল্লা ইসলাম এটা কুলিয়া ফালাও। কারণ এটা তোমার দুর্বলতার আরো বাড়াই দিব রসদ সাল আলি সাল্লামে কইছেন যে এইটা যে তুমি ফিন্দিছ এটা কি তৈবো তোমার দুর্বলতার আরো বাড়াই দিব আর এই অবস্থায় যদি তুমি মৃত্যুবরণ করো তাহলে তুমি কোনোদিন সফল কাম হইতে পারত না মৃত্যুবরণ করো যদি তাহলে সফল কাম মানে একের আত্ম সফল কাম হইতে না। অন্য একটা হাদিসে বর্ণিত হইছে ইমাম হাকিম আহমদে বর্ণা করছেন সনদ সহি ওকবা বিন আমের আজি আল্লাহকে বর্ণিত তিনি বলেন আমি রসদ সাল্লাহ আলি সাল্লামকে বলতে শুনেছি যে ব্যক্তি তাবিজ ব্যবহার করে আল্লাহ তাকে পূর্ণতা দেবেন না যে ব্যক্তি কলি ব্যবহার করে আল্লাহ তাকে মঙ্গল দান করবেন না খড়ি আমরা দেশে ব্যবহার করেন বা চিন্তে খড়ি আমরা দেশেও মানুষে ব্যবহার করেন তাবিজ রক্ষা কবচ হিসাবে যে আমার বেমার হইতো না বেমার হইতো না করি ব্যবহার করেন বেমার হওয়ার ফলেও ব্যবহার করেন একটা হাদিস বর্ণিত হয়েছে সেই হাদিসটা ইমাম আহমেদ হাকিমও বন্যা করছেন যে একদার রসুদাল্লাহিস্লামের খেজ মতে রসুদি ইসলামের খাসাত একজন মানুষ উপস্থিত হইল তারা নয়জন ইসলাম গ্রহণ করলো রসদামর খাসাত কিন্তু ইসলাম গ্রহণ করাইছিল না তান্তে খাওয়া হইলো যে এ আল্লাহ রসুল আমরা নয়জন খরাইলা আর বাদ দিলা কেন তখন কইলা যে তার সাথে তাবিজ আছে তার সাথে তাবিজ আছে তখন সে এই ব্যক্তিগত তা করছে খাফরের ভিতরে আটডুকা তাবিজটা সিরিয়া ফেলাইছে তখন রসুদ সাল্লাহ আলি সাল্লামে তার থেকে ইসলাম গ্রহণ করছেন ইসলাম গ্রহণ করাইছেন রসুদ সাল্লাই মান আল্লা তামিমান ফাকাত আশ্রাকা যে তামিমা ব্যবহার করবো তাবিজ ব্যবহার করল সে আল্লাহ সুবাহ বুঝার তফিক দান হরক্কা আমরা হেদায়ত দান হরকা আমরা জাতির হেদায়ত দান হরক্কা সম্মানিত উপস্থিতি আপনি যদি সুরাইফের একশো ছয় নম্বর আয়াতের তফসির দেখেন তফসির এই বলে ইমামিন রহমতুল্লাহে তাই বর্ণা করছেন একদা হুজাইফার আদি একজন রুগীরে দেখতে গেলাম হুজাইফার আদি আল্লাহন রসুদি একজন সাহাবি আমরা তবিল রসুলের বক্তব্য শুনলাম তখন রসদালাম রহজিন সাহাবি হুজাইফার একজন রুগীরে দেখাত গেছেন গিয়া রুগীর বাহুর মাঝে আতর মাঝে তাগাভিন্দু দেখছেন তাবিজ না তাগা ভিন্ন তখন তাই অথবা খাটিয়া পালাইছেন এবং কোরআন করিম সুরা ইউসুফ করছেন যে যারা আল্লাহর প্রতি ইমান আনছে লগে তাদের অনেকেই শিরিক করছে রসুল সাল্লা ইসলামর সাহাবি আমরা আগে বললাম রসুলা কৈছেন সিরিক সাহাবি তাই না কইলা যে তারা এটা মানুষ একজনের ফাটাইলা ফাটাইয়া কিতা হইলা যে সফরে যাইবার আগে যা বাহন রেডি করা হয়েছে আমরা যেটা গাড়ি রেডি করা হয় এখন তখন রেডি করা হইতো উট এগুলারে এই উট ঠিকঠাক করা হওয়ার যে অগুন্দিয়া সফর করা হইব তখন রসুল্লাহাম এক মানুষে বই কইয়া পড়াইলা যে উটর গোলাত যদি কোনো দনুকের শিলা বা বেল্ট বান্ধা থাকে মানে তাবিজ জাতীয় জিনিস থাকে সব হাটিয়া পেলাইবা খালি মানুষের তাবিজ ভিতেনা আবার তো এই উরিজারও তাবিজ থাকে তারপরে ফসুর গোলাতে থাকে তো রসুলামের যুগও এটা আছে রসুসুল্লাহ ইসলামে খুঁজছেন এবং ইমাম মুসলিম শহীদ মুসলিমের মাঝে এটা বন্যা বোখারির ফলে সব থেকে বিশুদ্ধ আদিবের কিতাব সহিখারি এবং মুসলিম ইমাম মুসলিম এটা বন্যা করছেন এবং ইমা আবু এটা বন্যা করছেন ইমাম তার সহি আবু হাবি বর্ণিত তিনি তাইন খা যে রসদামে খৈসেন গোলাকে বেঁধে রাখো তার মাথা এবং গাড়ে হাত বুলিয়ে দাও এবং লাগাম পরিয়ে দাও তবে দনুকের সিলা জুলিয়ে দিও না যে গুলা যেটা বাহন আছে এটাকে কীতা করো এটার বাঁধ দিয়ে রাখো মাথাত আত বুলাও মানে মায়া করো যত্ন কর লাগাম দিয়া তারা বাঁধ রাখো কিন্তু কিতা করিও না দনুকের শিলা দিও না মানে দনুকের শিলা দিয়া হয়ে যুগে কিতা করা হইতো যে পশু যাতে আক্রান্ত না হয় পশু যাতে ক্ষতিকর জিনিসটা কি আক্রান্ত না হয় এর জন্য এটা দেখা হয়তো যেটা আমরা গাড়ির মাঝে তাবিজ নটকাইয়া রাখা হয় দেখবা জুতার তাবিজ আছে এটা জুতার সেই বর বিভিন্ন গাড়ির মাঝে থাকে রসুলোর জুতা আরগুর মাঝে আরবিখাস জুতার সেই যে গাড়ি যাতে না হয় গাড়ি যাতে বিভদ না পড়ে তো ধরনের ব্যবস্থা অভিযুগও আছে রসুদ সাল্লাহ আলি সাল্লামে এগুলা এগুলা না লাগিয়া আবদুল্লাহ ইবনে মাসুদ রাদি আল্লাহনহু রসুদ একজন মাসুদ আদি আল্লাহু তাইন তান তান স্ত্রী বর্ণনা আবদুল্লাহ যখন বাইরে থেকে আইতা তখন দরজার দিতা। এবং থাকে অপছন্দ করতাম বৌরে অবস্থায় দেখতে তাই অপছন্দ করতা স্বাভাবিক অবস্থায় যাতে স্বামী আইসন উনিয়া তাই তাই সাফর সুফর বা গড়টার একটু সুন্দর করেন তখন একজন কীতা হইসে আবদুল্লাহ আইসোনা খাসি দিস খাসি দিস যখন তখন একজন বিদ্যা মানুষ তান খান্ত আসতা জৈনব রাধিয়াল খান্দ আস্তা তাই গীতা করা তাই করা এই অবস্থায় যখন তাই আইসেন আবদুল্লাহ রাধিয়াল খাটর তলে লুকিয়ে দিছেন এই বেটি রে বিদ্যা খাটর হারাই দিছেন প্রবেশ করছেন প্রবেশ করিয়া আইসেন আইয়া আসলে গলা যখন তাগা দেখছেন আস্তা ভিন্ন টাকা ভিন্ন দেখছেন দেখিয়া কইসেন যে এটা সীতার টাকা তাই এলাকা সূতা যেটার জাল ফুক দেওয়া যেটা যেটার ফলিয়া দেওয়া হয়েছে তখন আমি জয়নবরাধীল আমি এই কথা বলার আবদুল্লাটা করছেন খাটি লাগছে নাকি খাটিয়া ফেলা আর হয়েছেন গীতা যে আব্দুল্লাহর পরিবার শিরকমুক্ত আউজ্লাহ আল্লাহামদার মা ফরুক্কা আমরা খত গর জেইলা তাবিজ আর টাকা ভিন্ন আছে হিসাব সারা বসে যদি তাবিজই আঁটতে পারে না দেখা যায় কিতা কৈছেন যে আবদুল্লার পরিবারের লোকিয়া শির্ক মুক্ত আমি রসদ সোল্লি সাল্লামরে হইতে হনছি যে তাই কিতা কৈছেন ইন্নার রোকা ও তামাইমা অর্কুন রসদ সাল্লা সাল্লাম কেছেন যে জার ফুক তাবিজ এবং ভালোবাসা সৃষ্টি করবার লাগি যে তাবিজ ব্যবহার করা হয় সেগুলো লোকিয়া শির্ক আহমদ হাকিম এবং ইবনে মাজা আমরা আগে কইসাম যে দুই ধরনের আলোচনা দেখবো যে রসদামে জার ফুক রে কিলা অনুমোদন দিছ ইসাইবনে আব্দুর রহমান তাকে বর্ণিত তাইরা যে তাই একজন সাহাবীরে তাই অসুস্থ আসল দেখাত গিয়ে আসলে তাই যখন অসুস্থ দেখছেন তখন তানটা হইরা সাহাবীরে হইরা যে আপনি একটা তাবিজ ব্যবহার করলে তো বলো উপদেশ দীরা আমরা হইন নিজে একজন অনেক সময় গিয়া আনলে আমরা তখন তাই এটা কই যে আমি তাবিজ ব্যবহার করতাম প্রশ্ন করছেন আমি তামিজ ব্যবহার করতাম অথচ আলাইস্লামে কইছেন যে ব্যক্তি কোন কিছু রক্ষা কাবজ দানন করে তাকে সেই জিনিসের ওপরে সফরদ করা হবে রসদ সাল্লা আলি সাল্লামে কইছেন যে যে জিনিস ব্যবহার করব তারা ওই জিনিসটার উপরে সবর্দ করে হইব এটা ইমাম আহমদ ইমাম হাকিম এবং ইমাম তিরিমিজি এটা হাত করছেন তাহলে দেখা যাক যে আপনি তাগা পিধিছেন আপনি তাবিজ পিধিছেন তাবিজ আমার এক ব্যক্তির লোক ফরিস হইল ফরিচয় দেখি তার যত তাবিজ ভিন্ন তারে কইলাম যে ভাই এটা তাবিজ দেওয়া শির্ক এগুলা তার বক্তব্য দেওয়ার পরে সে এটা গ্রহণ করলো দেখছে উঠিয়া গুমার মধ্যে আবার ফিন্দিছে ফিন্দিয়া আলে ভরে যখন দেখা হয়েছে দেখা আবার দেখি তাবিজ খৈলাম খিতা তুমি নখইলা তাবিজ খুললি বাই আমি খুলিয়া রাস্তা হে ঘটনাটা বর্ণা করলো তখন খইলাম যে তুমি যদি একটা যদি ফতো কোনো ব্রিজের তোলে ফানির মাঝে ফালাইয়া দিতে গিয়া তাহলে তোমার সমস্যাটা হইলো না তুমি একটা মনে করছো যে এইটা খামে না তোমার ইমান জেলা আসিল তোমার বিভোদন আলহামদুলিল্লাহ পরের দিন কী ধরছে পরের দিন ফরের যাইতে সময় এটা একটা সিলেটের একটা খালের মাঝে ফলাইয়া গেছে গিয়া আলহামদুলিল্লাহ এর ফলে তার আর সময় তার তাবিজ না আপনার আল্লা সুবান আল্লাহ পরীক্ষা করবা আপনার কইবা আমি তাবিজ ব্যবহার করি না এমন এমন সমস্যা সৃষ্টি হইব যে মানুষে কই আপনার মায় কাবি জানো আপনার বাপে কইা তাবি জানো আপনার বৌ কইা তাবি জানো একজন ব্যক্তি তাবিজ বিশ্বাস করে না তাবিজর তো সমস্যা হইলে তাবিজ বিশ্বাসীলিয়া বেশিরভাগ মহিলারা তো একবার তার মরি গেছে তখন বেটায় তাবিজ ব্যবহার করে না তারপরে নেক্সট ডে বাদ পরবর্তীতে আরেকটা বাচ্চা হয়েছে বাচ্চা এই আল্লাহ যে ওই দোকানী তাবিজ ছাড়াতে বাচ্চা হয় কারণ হে তার আমি তাবিজ আনিয়া তো ইসলামের দেওয়া মানে বেটায় বিশ্বাস তার ঠিক থাকলো বউর বিশ্বাস ঠিক নয় ঠিক না থাকার কারণে বেটির লোকাইয়া তাবিজ ব্যবহার করছে এই জন্য আপনার আল্লাহ সুবান তাহলে ফরীক্ষা করবা ফরীক্ষা করতে ফরীক্ষা করিয়া টিকে থাকতে আল্লাহ সুবাহ আমরা দৈর্যশিলদের অন্তর্ভুক্ত এবং সাহাবাইকার আমল দ্বারা সাব্যস্ত রসুদ্ তারা কিতাকর্তা তাব শির্ক মনে কর্তা কোরআন হাদিসর দুয়ার দ্বারা তাবিজ দেওয়া অনেকে জাহেজ মনে করেন কোরআন হাদিস তাবিজ দেওয়ারে জাহেজ মনে করেন এবং তারা এর ফক দলিল দেন যে আল্লাহ আল্লা কোরআন মা হোসেন শিফা হিসাবে এটা কোরআন তাকে যদি তাবিজ দেয় তাহলে এটার অনেকে জায়েজ মনে করেন আমরা দেখি যে এই ফক্কে বাই হাকির একটা বর্ণা হিসেবে যে আয়শা রাজি আল্লাহ নাহকে বর্ণিত আয়শা রাধি আল্লাহ না নিজের খৈরা তান কথা খৈরা নিশ্চয়ই তাবিজে লগিয়া ওই জিনিস যেটা মুসিবত আওয়ার আগে ব্যবহার করা হয় মুসিবত আইতনা করিয়া আর যদি এর ফলে শরীর কিছু ব্যবহার করা হয় সেটা তাবিজ নাই এবং রসুদ সাল্লাহ আলহিম সাহাবি আবদুল্লাহিবিন আমার রাদি আল্লাহনু তান ব্যক্তিগত আমল বর্ণা আছে যে তান কিতাকর্তা তান ওই সমস্ত বাচ্চা নকলের গলাত তাবিজ লেখিয়া বা কোরআনার আয়াত লেখিয়া জলে দিতা যারা বয়র দোয়া মুখস্থ করতে পারত না এইগুলা এই এটা মোসেদ আহমদ এবং ইমাম তিরমিজি মাহত বর্ণনা করছেন তো এই দলিল দিয়া অনেক কিতা করতে চান যে খৈন যে তাবিজ ব্যবহার করা যায়জ আছে কিন্তু আমরা যে আলোচনায় দেখলাম যে রসুল সোল্ল ইসলাম যেটা শির কৈছেন রসুলের অনেক সাহাবি হলে এটার শির কৈছেন আবদুল্লাহ এমনি মাসুদে দিয়ালে কিতা কইছেন এটার কইছেন আবদুল্লার গড় শীত মুক্ত আর সাহাবিরে যখন কোয়া হয়েছে যে তুমি তাবিজ বাবা আপনার তাবিজ বাবা সুরক্ষা তখন তেমন কথা কই আমি রসুলের কাছ থেকে উঁচি এটা শির্ক আর আমরা এই যে দুইজন সাহাবি আয়সা রাদি আল্লাহন এবং আবদুল্লাহ আমর রাজি আল্লাহন যে ফাইলাম এই বর্ণা দিয়ে আমরা রসুল সাল্লা আলাইসাল্লামর তা কি বিশুদ্ধ সন্ন্যদে বর্ণিত এগুলার বিরুদ্ধে এই দলিল উপস্থাপন করা যাই তো এক নম্বর দুই নম্বর হইল গিয়া যে রসুলের বন্যার এগেনস্টে এই বর্ণাগুলা সাহাবির ব্যক্তিগত আমল দিয়া রসুলের বক্তব্য রেখিতা করা যায় না মঞ্চ করা যায় না রহিত করা যায় না এক দুই নম্বর হইলিয়া যে এই যে দলিলগুলা এই দলিলগুলার সনদর ক্ষেত্রে এইগুলার বিশুদ্ধতার ক্ষেত্রে সাক্ষিক মহাদিস আপনার কাছে এগুলার বিশুদ্ধতা নিয়ে প্রশ্ন আছে তারপরে আমরা যদি দেখি যে রসুদ সাল্লি সাল্লামর আমরা যদি দেখি যে তাবিজ নিষেধ নিষেধাজ্ঞা দলিল ব্যাপক এবং সুস্পষ্ট দালিল দলিলর ফক্কের তাবিজর ফক্ের দলিল তাবিজের নিষেধাজ্ঞার দলিলগুলো বেশি এবং রোসেলাইজেশন প্রমাণিত এবং এটা হয়ে লগিয়া সুস্পষ্ট এবং এটা নিষেধাজ্ঞার ব্যাপারে আমরা দেখি সাহাবায় কারের মক্লোর অনেক বক্তব্য আমরা আমরা পাই এবং একজন তাবেই ইব্রাহিম নাখি তাইন হইয়া যে কোরআনের বাইরে যে তাবিজ দেওয়া হয় ই তাবিজরে কোরআন দিয়া যে তাবিজ দেওয়া হয় এটা খারাপ মনে কর্তা তারা কিন্তু কোরআনের বাইরে যত তাবিজ আসে সেটিগুলো আর সুস্পষ্ট কোরআন দিয়া তাবিজ দেওয়ারে তারা কী দা করত তারা এটা বালা মনে করতা না আর ইব্রাহিম নাখি লাগিয়ে আবদুল্লাহ মাসুদ্দী আল্লাহ নোহর সঙ্গী সাথী আসলা তান ছাত্র আস্তা তার স্টুডেন্ট আসলা আর ইসলামী শরীয়তের উচুল হইল গিয়া যেটা নিষেধাজ্ঞার বিষয় যে যেটা হইল গিয়া শরীয়তের দৃষ্টিতে নিষিদ্ধ কাজ সমূহের পথ বন্ধ করে দেওয়া হওয়া জীব কারণ কোরআনিয়া তাবিজ দেওয়ার লগেগে কীতা যায় শিরকি রাস্তা খুলি যায় এবং কোরআন অবমাননা করা হয় কোরআডে লইয়া কিতা করা হয় কোরআ আনডে লইয়া টয়লেটে যাওয়া হয় স্ত্রী সহবাসের যাওয়া হয় ফাঁক নাফাঁক অবস্থায় কোরআন ব্যবহার করা হয় একগ্র মান্সিটের ভিতরে যদি কোরআন থাকে বাথরুমে গেলে অসুবিধা কিতা কারণ হাফিজগলর তো অন্তরের মানে কিতা আছে কোরআন আছে তারা তো হাফিজকলে বাথরুমের ভিতরে যাই রাতে অপমান না হয় নাকি আউজ্লাহ মাফর তাবিজ যদি খুলিয়া আনলে আপনি খুললে কোরআনের আয়াত সুস্পষ্ট পাবা একজন হাফিজে যদি আপনি খাটিয়া অপারেশন করিয়া তাহলে হার্ড আনেন হার্ড আনলে কোরআন তো না তাহলে আমরা বুঝার তান তারা যুক্তিপূর্ণ যুক্তি দিয়া হারাম জিনিসটা হালাল করার চেষ্টা করে আল্লাহ সুবাহ আমরা এই অবস্থা থেকে হেফাজত হরকা আর তাবিজের মাধ্যমে কীতা করা হয় আমরার সমাজে তাবিজ কিতা করা হয় তাবিজর রাস্তা ধরিয়া খোলা ব্যবহার করা হয় গাছের শাল ব্যবহার করা হয় গাছের জল ব্যবহার করা হয় শামুক ব্যবহার করা হয় লোয়ার ফাট ব্যবহার করা হয় জন্তুরে কিতা করা হয় টিপ দিয়া বদনজর থেকে বাঁচানির চেষ্টা করা হয় এটা শিফ কারণ টিপে এটা হিন্দুদের আঁকিদা এটা নন মুসলিমদের আকিতা মুসলমানের আকিতা হইতে পারে না একটা টিপে আপনি ইহুদি হকলে বিশ্বাস করে ও কালার আপনার ক্ষতি হইত নয় আর আমরা হিন্দু হকলে বিশ্বাস করে টিপ দিলে আমরা কিতা টিপ লাগাইবা তারপরে যে তাবিজের খাতে কিতাব হয় তাবিজদের তাবিজের কিতা জিনোর আশ্রয় নেওয়া হয় তারপরে মালাই ক্যাফেরাস্তাদের আপনি অনেক তাবিজের লেখা আমি একটা তাবিজ বেডায় কিতা করছে ফাত্তরের মাঝে লেখাইয়া মার্বেল ফাত্রের মাঝে লেখায় রাখছে তো তাবিজের মাঝে দেখা যায় গেল লেখা আছে জিব্রাহিল মিকাইল ইশরাফিল আজরাহল আচ্ছা মনে করলাম বাকি তিন ফেরস্তার কোনো অসুবিধা নেই আজরাাইল এই কী মুসিবত বুঝান কারণ এরা মালাইকা হলো ফেরস্তাগুলোর কাছে কীতা আশ্রয় প্রার্থনা করা হয় এগুলোর মাধ্যমে কাছে আশ্রয় প্রার্থনা করা হয় এগুলোর মাধ্যমে তাবিজ ব্যবহার করা হয় আল্লাহ সুবাহরের বোঝার তৌফিক দান সুরক্ষা যে রকিয়া শরিয়া যেন শরীয় সম্মত রোকিয়া আছে শরীয় সম্মত চিকিৎসা আছে এর বিপরীতে রোকিয়া শরিয়া রোকিয়া শিরকিয়া আমরা সমাজে ব্যাপকভাবে প্রচলিত এ একটা কারণও আছে আমরা বিভিন্ন সময় আপনাদের সামনে কইছি যে হারণে লেগিয়া আমরা দেশে যখন মাদ্রাসা ফড়া হয় মাদ্রাসার সিলেবাসের মাঝে জেলা মিলাদ কিলা ফোর তৈরি বইগুলো নাই কিন্তু আমল আছে সমাজও ব্যাপকভাবে কোন হুজুরে জিকার করেন যে আপনি মিলাদ কিলা ফাইলাই শিকলা কিলা মিলাদোর কোন দলিল তাই ফিকশন করিয়া কোনো দলিল দিতে পারত না ফিকশন খান থাকিয়া তাই দেখি দেখি হিক্সোন বাদে কোন বই থেকে হিক্সোন ক্লাস থেকে হিক্সুন না ঠিক হল তাবিজ দেওয়া আমরা যে তাবিজ চর চর্চা আছে রুকিয়া সিরকিয়ার যে সমাজের প্রচলন আছে এটা কোন মাদ্রাসার সিলেবাস থাকি না এটা মাদ্রাসা থেকে বাস করার পরে বাদে বাজার থেকে বই আনিয়া বিভিন্ন বই পাওয়া যায় বই থেকে লেখি লেখি দিয়া আর কিছু দোকান ওগুল আছে সিলেট শহরও আছে এটা দোকানও গেলে খেজি হিসাবে আপনি কিনিয়ে আনতে পারি আপনার লেখার অষ্ট লাগত না খালি ফুরিয়া আপনি দিবা তো এই যে সিরকি চর্চা এটার মূল কারণে যে আমরা সমাজে লোকীয় বেদার প্রতিষ্ঠিত একটা সমাজ আমরা সমাজে লোকিয়া শির্ক ওফে প্রতিষ্ঠিত একটা সমাজ মাজার ফজা খবর পূজা ফির ফুজা তারপরে বেশিরভাগ মানুষের পূজা সমাজ পূজা এগুলা এগুলার আমরা সমাজ এগুলোর প্রতিষ্ঠিত এর দায় আমরা সমাজও শির্কর চর্চা বেশি অথচ তাওহিদের রূপে প্রতিষ্ঠিত একটা সমাজ হইলে আজকে যাব কা মিডিল ইস্টো আজকে যাব কা সৌদি আরবও সেই কেন তাবিজ নাই সেই কেন রোকিয়া সেরিয়া আছে রোকিয়া শিরকিয়া নাই কারণ যেইখানে রুকিয়া শেরিয়ার চর্চা আছে আলহামদুলিল্লাহ আমরা সমাজেও শুরু হইছে আমরা এটা নিয়ে কাজ করিয়ার এবং অনেক মানুষের আগ্রহী ফাইয়ার যে আপনার তাবিজ ব্যবহার করা লাগতো না আপনি শরীর বন্ধ করবারিজ ব্যবহার করত নজরাইরতনা ঘুমানোর সময় সূড়া একলাস ফালাকড়া হাতের সামনের অংশ মাথাটা যতটুকু অংশ ফারেন আপনি মাসে খরিয়া অল্প তিনবার তাহলে আপনার শরীর বন্ধ হয়ে যাবে শরীর বন্ধ লাগিয়ে তাবিজ লাগতো না শরীর গড় বন্ধ করতে হলে গরো সালাম দিয়া ঢুকা গরো আল্লাহ নাম দিয়া ঢুকা গরাতা তেল করা। কারণ রুকিয়া সরিয়া রুকিয়া সিঁড়কিয়ার মাঝে আর একটা ফার্তুক করলিয়া রুকিয়া সিরকিয়া যখন করবা আপনি আল্লাহ তাকিয়া দূরে হারিয়ে যাইবা আপনার কোনো আমল করা লাগতো না আপনি খালি পে করবা পয়সা দিবা আর হুজুড়ে সব টাকা ব্যবস্থা করবা হুজুরে তাবিজ দিবাফর কিনা আনবা লোয়া মারবা গরমের মাঝে আপনার গাছ মারা নিবা ডিম বাঙ্গা সুরিদিয়া তা কাটবা তাবিজ জ্বালাইবা তাবিজ জ্বালাইয়া গেড়ান নিবা তার এই তুলারাশিমা আনিয়া চলাইবা যালা মানু মানুষে নিয়া চলাইবাটা করবা আর রুখিয়া সেরিয়ত যখন আইবা সেরিয়ত চিকিৎসা যখন তখন আপনার করতে যে আপনি অজু করিয়া ঘুমাই থইব্য আপনে ধোয়া ফুড়িয়া ঘুমাই থইবব আপনার গর ধোয়া ফুরিয়ে আপনি বিসমিল্লাই ইতকাল তো আল্লাহ করতে গে বাড়াইব আপনি কোনো নতুন জায়গা গেলে আহ যালি মাতি লাইতামি মা খালাক এই ধোয়া করতে হইব রসুনের শূন্য অনুযায়ী করতে তবেই আপনি কী করতে পারবা শিখতে বাস্তা করবা এতে সম্মানিত উপস্থিতি আল্লাহ সুবাহ আমরারে এই ধরনের শির থাকি আমরা সমাজে ব্যাপকভাবে শীরকর প্রচলন আছে। এই শিরকলা থেকে আমরা আল্লাহ সুবাহ হেফাজত শির কেমন একটা গুণা শির্কর কারণে জীবনের সব আমল নষ্ট হয়ে যায় শির্কর কারণে ওই ব্যক্তি জান্নাতটা কি হরম হয়ে যায় শির্কর কারণে তার ঠিকানা যে হয়ে যায় শীরকর কারণে মানুষ তার চিরস্থায়ী যে শান্তি এটা থেকে বঞ্চিত হয়ে যায় حفاظت خروب کا. رسول صلی اللہ شکت رسد صلاح علیہ السلام دا پٹر معاشرہ آج کے خود بار آلوچنا شیش کر رسد صلاحی شکر لگی ایک دے دینا پرتکریے دا مکست کر درکار بچاد کے مکست کرانی درخواست اللہ النار. أعوذ بالله من الشيطان الرجيم إن الله ملائكته يسلون على النبي يا أَيُّهَا الذين آمَنُوا صَلُّوا عليه وَسَلِّمُوا تَسْلِيمًا اللهم سلِّي على محمد وعلى آل محمد كما سلِّيْتَ على إبراهيم وعلى آل إبراهيم إنك حميدٌ مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم মাফ করি দে আয় আমরা মুরদেগান অসুস্থ আসেন তার দান করো আয় আমরা যারা ঋণগ্রস্ত আছেন তারা ঋণ মুক্ত করে দে আয়াল্লা তুমি আমরা যারা মৃদ গান হল মারা গেছেন তুমি মাফ করে জান্ন করো আয়লা আমরা সন্তানকলরে আমরা পরিবারক লোরে আনসন্ন জীবনযাপন করার অভিজ্ঞান করো আমরা প্রত্যেকটি পরিবারের তুমি তাওহিদের দুর্গ পরিণত করো আমরা পরিবারগুলোতে শিখ থেকে বেদাত থেকে মুক্ত করো আয়লা তুমি আমরারে হাসানাদ্দ দুনিয়ার কল্যাণ এবং আখরাতের কল্যাণ দান করো আয়লা বিশ্বের বিভিন্ন প্রান্তের মুসলমানরা নির্যাতিত আসেন বিফদাফদে আসেন আল্লাহ তারারে বিফদ থেকে মুক্ত করো তারা নির্যাতন নির্যাতন থেকে তারা মুক্তি দান করো তার তুমি তুমি সবল করো তার ইমানি দিক দিয়ে সবল করো আমলি দিক দিয়ে সবল করো তারার দুনিয়ার দুনিয়ার দিক দিয়ে তারারে সফলতা দান করো আখরাতের সফলতা দান করো ওসাল আলব মাহমুদ ওয়াল আলি ওয়াসাবি ওসাল্লাম আসসালাম আলিক